প্রথম শ্রেণী হলো এমন আমল যার নির্দেশ দেওয়া হয়েছে যা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ওয়াজিব ফরোজ তারপরের শ্রেণী হল এমন কাজ যা করা বাধ্যতামূলক না কিন্তু করলে তার জন্য আপনি পুরস্কৃত হবেন সুন্না মুস্তাহাব এগুলো তারপর হল মাকরু অর্থাৎ অপছন্দনীয় এবং তারপর হল হারাম হারাম কাজের ক্ষেত্রেও আমাদের করণীয় আছে ফিল্ম প্রয়োগ করার ব্যাপার আছে হারাম কাজের ক্ষেত্রে অল প্রয়োগ ও বাস্তবায়নের অর্থ কী বাস্তবায়নের অর্থ হল সেগুলো বর্জন করা হারাম কাজ ও যেসব কাজ শির্ক সেগুলোর ব্যাপারে অলম প্রয়োগ করাও এলমের উপর আমল করার অন্তর্ভুক্ত আর এসব ব্যাপারে অল্ম প্রয়োগের অর্থ হল এগুলো পরিত্যাগ করা এগুলো থেকে দূরে থাকা পাপ ও শির্ক ত্যাগ করা রিল্ম অনুযায়ী আমল করার অন্তর্ভুক্ত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 সালাফদের সাথে আমাদের পূর্বসুরুদের সাথে আমাদের বর্তমান সময়ের মানুষদের একটা বড় পার্থক্য হল এলম অনুযায়ী আমল করা আল্লাহ সুয়া বাক ৪৪ নাম্বার আয়াতে বলেছেন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 যা আপনি জানেন যা আপনি প্রচার করেন সেটা অনুযায়ী আমল না করার ব্যাপারে আল্লাহ সুবাহ তিরস্কার করেছেন এ আয়াতটি নাজিল হয়েছিল বনি ইসরাইলের আলিমদের ব্যাপারে তবে এটি উম্মতে মোহাম্মদীর আলিম সাধারণ মানুষ এবং অন্যান্য সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য रसुल्लासल्लम जाते कारण सत्य बोलते ईमान आनतना तचार करत से अनुजी अमल करतना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 এ ব্যাপারে সঠিক মত হলো সৎ কাজের আদেশ মন্দ কাজে নিষেধ আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন এ দুটো আলাদা জিনিস দুটো পৃথক জিনিস সৎ কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করা একটা দিক আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন হলো আরেকটা আলাদা দিক দুটো করাই বাধ্যতামূলক তাই কোনো একটি যদি ছুটে যায় তাহলে অন্যটি ছেড়ে দেওয়া যাবে না ক্ষেত্রে আরেকটি মত আছে তবে এটাই হলো সবচেয়ে সঠিক মত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 যে কাজ থেকে আমি তোমাদের নিষেধ করছি তোমাদের বিরোধিতা করে সে কাজটি আমি করতে চাই না। আমি আমার সাধ্য সহায়তা ছাড়া আমার কোনো তাওফিক নেই আমি তারই উপর তাওয়াকুল করছি এবং তার কাছেই ফিরে যাই বুখারি ও মুসলিমে একটি হাদিস আছে হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يجاء بالرجل يوم القيامه فيلقى في النار فتندلك اقطابه في النار فيدور كما يدور الحمار برحاه فيجتمع اهل النار عليه فيقولون اي فلان ما شأنك اليس كنت تأمرنا بالمعروف وتنهانا عن المنكر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 अपनी ना टुईट करत फेसबुक स्टैटस दितरना विभिन्न उपदेशमूलक भिडियो यूट्यूबे देखम आपनी ना, ना, आपनी ना शेखा कि बर्जन करा उचित आपनी ए एक जहां नामे किबाकित होगा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 ʿAnjundub ibn ʿAbdilllahi radiallahu ta'ala anhu, ʿQual, ¿Qual, ʿRasûlullahi sallallahu alayhi wa sallam, ʿMathalul al-alim illadzi yuallimun nasa lkhayda wa yansa nafsa, ka mathalissiraji udi'u linnasi wa রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন একজন এম সম্পন্ন ব্যক্তি যে অপরকে শিক্ষা দেয় কিন্তু নিজে সেই বাস্তবায়ন করতে ভুলে যায় তার অবস্থা হল মোমবাতি বা প্রদীপের মতো সে অন্যকে আলো দেয় ঠিকই কিন্তু নিজে জ্বলে নিঃশেষ হয়ে যায় এটা হলো নাবি মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের দেয়া উদাহরণ মুসনাদে আহমদ সহি তরগিব তরহিব ইবনে হেকবান এবং আলবাহাকিতে একটি হাদিস বর্ণিত আছে কৌল عن কুল قال قال الله الله الكتاب হুতিনিয় ক্যানুনা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 পাশে জিব্রিল্লাম ছিলেন এরা পাচ্ছে তারা যা বলত নিজেরা তা করতো না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 एम नितिप्त होना दुआ थे जार उत्तर देव है ना रसुल्ला सल्लामी अनुपकारी ज्ञान थे अल्लाहर का आश्रय चाह लेकर थे शुद्ध एक मने रखते चानी हादिस मे रखी अपनी सत्य अनुधा करते निदारण मनोबेदना अनुभव करबी आसलेलब्धि करते हदीस अंतर्जाल भूगें एकजे सत्थे प्रश्न कर दया करी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 যারা নবী অনুসারী এবং অন্য সব রাসুলের উপর হৃদয় তারাই এখানে আসে তারাই এই লেকচার শুনে আর তারাই হল লাহ ইহার বাহক এমন মানুষেরাই উম্মাকে পুনর্জীবিত করে এবং সাধারণত এমন মানুষেরাই রাসুলদের এবং পূর্ববর্তীদের মতো পরীক্ষিত হন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 তাহলে সেটার ফলাফল আমাদেরকে রীতিমতো হতাশ করবে আসুন নিজেদের সাথে নিজেদের হয়ে এই প্রশ্নের জবাব দেই শেষ কবে আমাদের মধ্যে কেউ সন্ত্রস্ত হয়ে আল্লাহ সুবাহ সামনে পানিতে ভেজা কম্পমান পাখির মতো হয়ে দোয়া করেছে ভিক্ষা চেয়েছে আল্লাহ আল্লা সুবহান যেন তাকে এমন আইন থেকে হেফাজত করেন যা উপকারে আসে না আল্লাহ আল্লা সুবহান সহজ করুক আমাদের জন্য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 তেরো বছর ধরে রাসুল উল্লাহ সাল্লাহ আলি এই তাহিদ ও আকিদা সাহাবির তাল আনহুমদের অন্তরে গেথে দেয়ার কাজে ব্যস্ত ছিলেন তিনি তাদের অন্তরে এই আলম বসিয়ে দিচ্ছিলেন কাগজে না সিটিতে না ইউটিউব কিংবা ইন্টারনেটে না আজকে সবচেয়ে প্রাথমিক পর্যায়ের একজন তালিবুল আলিমের কাছেও যত বই থাকে উম্মাহকে পুনরুজ্জীবিত করা অনেক আলিমের কাছেও এত বই ছিল না যেমন মাক্তায়াবুসা নামে একটি সফটওয়্যার আছে ডাউনলোড করা যায় এতে হাজার হাজার খণ্ড বই আছে তবে আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো এটা তেমন একটা দেখার সুযোগ পাইনি যে এল পূর্ববর্তীদের ছিল সেটা আমাদের হাতের নাগালেই আছে এই মের বিন্যাস পরিমাণ এগুলো ইচ্ছে মতো কাগজে কিংবা সিডিতে নিতে পারা অথবা ইচ্ছে মতো এর মধ্য থেকে যে কোনো একটি তথ্য সার্চ করতে পারা এগুলো খুব সহজ হয়ে গিয়েছে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 বলেছেন এই আয়াতের অর্থ হলো তাকে জ্ঞান প্রয়োগ করার সক্ষমতা তাঁকেবার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 তো এই হাদিস দেখার পর আমিও একজনের কাছে গিয়ে হিজামা করালাম এবং যা দাম দিয়েছিলেন দিলাম যাতে করে আমি হুবহু সেই উল্লাহ অনুসরণ করতে পারি ইমাম আহমদ বলছেন তিনি এমন কোন হাদিস বর্ণনা করেননি যেটার উপর তিনি আগে আমল করেননি ইমাম আহমদ তার মুসনাদ আহমদে চল্লিশ হাজার হাদিস সংকলন করেছিলেন আর তিনি মুখস্থ করেছিলেন প্রায় দশ লক্ষের বেশি হাদিস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 তারা নিশ্চয় জানে কিন্তু এটা হলেন তার দুতে এ ব্যাপারে জোর দিবেন আবার অনেকে আছে তীরের বেগে আলব বই পড়ে শেষ করে ফেলবে ধারালো তীরের মত তারা ঢুকে সাথে সাথে আবার বেরো হয়ে যাবে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে এর কোন বাস্তবায়ন আপনি দেখবেন না যা উপকারে আসে না একটি বর্ণনা আছে আবু ওসমান আলহাই রহমাউল্লা নামে একজন আলিম তার দর্শ তার ক্লাস শুরু করার জন্য বসলেন তিনি তার দর্শের ছাত্রদের উদ্দেশ্যে ভূমিকার মতো সামান্য কিছু কথা বলেই চুপ করে গেলেন আর কথা বলছেন না মাথা নিচু করে চুপ করেই আছেন স্তাসকে হঠাৎ করে এতক্ষণ চুপ থাকতে দেখে আবুল আব্বাস বললেন কখন শাইখ আবু তাকালেন এবং তারপর তিনি এ কবিতা আবৃত্তি করলেন যার তাকওয়ানে শাইক এখানে তার নিজেকে ইঙ্গিত করছিলেন এমন মানুষ কিভাবে অন্যদের তাকোয়ার বিষয়ে আদেশ করতে পারে এ এমন যে একজন ডাক্তার কাউকে এমন রোগের জন্য ওষুধ দিচ্ছেন যে রোগ থেকে তার প্রথম সুস্থ হতে হবে। পুরো নিজের কান্নার রোল পড়ে গেল শাইকের এই ছোট্ট কথায় হালাকার সবাই কাঁদতে শুরু করলেন তারা জানতেন এলমের উপর আমল করা অর্জিত এলম প্রয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ ইয়ানফা।